السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفاء وسلام على عباده الذين اصطفاء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أصوات حسنة صدق الله العظيم شبري أصواته درشق من رلي أمرا شهور كرتدات درس سرات أصدق الله صلى الله عليه وسلم জীবনীর উপরে আলোচনা আমাদেরকে কেন জানতে হবে রসুল সাল্লামের জীবনী যেহেতু আমাদের প্রিয় নবী তিনি হলেন আমাদের আদর্শের হলেন তোমাদের জন্য উত্তম আদর্শ পেতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো ইহেবাহ আল্লাহ তোমাদের কে ভালোবাসবেন এবং তোমাদের গুনা খাতাগুলিকে মাফ করে দেবেন আমরা যদি আমাদের গুণাহকে মাফ করাতে চাই আমরা যদি আল্লাহ পাকে নৈকট্য লাভ করতে চাই তাহলে আমাদেরকে অনুসরণ করতে হবে নবী সাল্লাহ আলী ওসাল্লামের বাকি নবী সাল্লাহ আলী আসালামের অনুসরণ করব কিভাবে যদি আমরা তার জীবনী সম্পর্কে না জানি যদি আমরা না জানি তার চরিত্র আখলাখ সম্পর্কে যদি না জানি তার জীবনী সম্পর্কে এই আমরা তার জীবনী জেনে তার সম্পর্কে জেনে তাকে আদর্শ মেনে আমার জীবন পরিচালনা করার চেষ্টা করব প্রিয় দর্শক মন্ডলী আমরা এই জন্যই আমরা শুরু করেছি দর্শের সিরাত এই সিরাত জেনে আমরা যেন শুনে পড়ে রসুল সাল্লি ওয়াসাল্লামের জীবনীটা জেনে আমরা যেন আমাদের জীবনী আমাদের জীবন পরিচালনা করতে পারি আজ অনেক পরিতাপের বিষয় আমরা অনেক জীবনী জানি আজকে আমরা অনেক নায়কদের জীবনী জানি তাদের চরিত্র সম্পর্কে জানি আমরা জানি অনেক খেলোয়াড়দের জীবনী তাদের নাম ঠিকানা সবকিছু জানি কিন্তু জানি না আমার প্রিয় নবী সাল্লাহ জানি জানিনা আমার নবীজি কেমন ছিলেন জানি না আমার নবী সাল্লাহ ছিল এই জন্য আমরা জানব এই জানার জন্য আমাদের প্রচেষ্টা আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে ধারাবাহিকভাবে রসুল সাল্লাহ আলী ওয়া্লামের জীবনী শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য মানুষের কাছে এই বার্তা পৌঁছানোর তৌফিক দান করুন এবং আমাদেরকে রসুদাল্লিয়াল্লামের জীবনে জানার শোনা এবং সে অনুযায়ী আমাদের জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ